ডিসাইড হোয়ান্টাই ও বিয়েন্ট ড জাকির নাইক দেখুন অর্ধাঙ্গিনী নাতিত্বাঙ্গিনী আজ রাত সাড়ে সাতটায় আপ সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে পিস বাংলায় মানবতা সমাধান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আল্লাহ রসুলিল্লাহ আমর্শক ও শ্রোতা মণ্ডলী যারা তারা পৃথিবীর আনাচে কানাচে বসে আমাদের এই অনুষ্ঠান দেখছেন বা কিছু শেখার চেষ্টা করছেন তাদেরকে অত্যন্ত আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমরা আমাদের আজকের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি এবং শেখ আব্দ এবং আমার একদম কাছে বাম পাশে রয়েছেন শেখ আমি মর্যাদা এবং অধিকারের এই আলোচনায় আল্লাহর মর্যাদা রাসুলের মর্যাদা এবং সাহাবিগণের মর্যাদা আমরা এই পর্যন্ত এসেছি এখানে আমরা মর্যাদা নিয়ে আমাদের কর্তব্য তাদের প্রতি কি এই আলোচনা করে ইনশাল্লাহ আমাদের আলোচনায় টানার চেষ্টা করব শেখ আব্দুল মান মর্যাদা অনেক রয়েছে তার ব্যাপারে বিভিন্ন সময়ে বিভিন্ন কথা বলেছেন আমরা দু একটি পেশ করি তার একটি হচ্ছে যে একদা রসুল সাল্লি সাল্লাম ফজরের সলাতের পরে বলছেন যে তোমাদের অনেককেই আমার সামনে পেশ করা হলো দেখলাম কারও জামা গায়ের জামা বুক পর্যন্ত কারো গায়ের জামা কোমর পর্যন্ত কারোর গায়ের জামা আছে হাঁটু পর্যন্ত তার একজনের দেখলাম যে তার জামা হচ্ছে একেবারে টাখন উপর পর্যন্ত খুব বড় আমার দিকে গুটিয়ে জামা কাপড় গুটিয়ে আসছে আর সে ব্যক্তি হচ্ছে উমার রাজিয়াল তালান তো সাহাবিগুন বললেন আল্লাহ রসুল বড় জামার এটা আপনি আমাদের বলুন বড় জামা বলতে কি আপনি আমাদেরকে জানাতে চাচ্ছেন তা আল্লাহ রসুল বললেন যে এটা হচ্ছে উমারের ইমান বড় জামা হচ্ছে উমারের ইমান ইমানের কথাটা আল্লাহ রাসল অন্য জায়গাতে না আমরা আবার ফিরে আসব শেখ তালা সেটা যে ধরনের আশা করতেন বিভিন্ন ব্যাপারে কোরআন সেই অনুকূলে নাজিল হয়েছে এমন দিয়ে একটা উদাহরণ যদি পেশ করেন হাজরত উমর রদিয়ালহ রসুল করিম সাল্লাহ আলী ও সাল্লামের বিশিষ্ট সাহাবিজ ছিলেন অনেক জলিল কদর সাহাবিদ ছিলেন এবং বিভিন্ন বিষয়ে তিনি যেটা আল্লাহর দরবারে আশা করতেন রব্বুল্লা আলমিন সেইভাবেই আয়াত নাজিল করতেন এ পর্যায়ে অমর রদিয়াল্লাহ তাহু একবার রসুল করিম সাল্লা সম্পর্কে বলেছেন আমার তখন বিল হিজাব যে হেজাবের যদি নির্দেশ হেজাবের যদি আয়াতিল হতো হুকুম আসতো কারণ আগে হিজাবের হুকুম ছিল না তিনি মনের ভিতর থেকে এটা প্রয়োজনীয়তা বোধ করতেছিলেন এবং প্রকাশ করতেছিলেন যে আল্লাহ রসুলের স্ত্রীরা তাদেরকে সবাই সরাসরি দেখতে পায় এটা আমার কাছে ভালো লাগে না যদি হেজাবের নির্দেশ হতো তখন আল্লাহ আয়াত নাজিল করলেন ওই দাসা আল তুমাত যেখানে যে তাদের থেকে প্রয়োজন থেকে যেরকম মুসাল্লা ইব্রাহিম আলী সাল্লাম্মা কামটা এখানে মুসল্লা বানাইবার জন্য তিনি বাসনা প্রকাশ করছিলেন তখন আল্লাহ তাল্লাহ ওইভাবে নির্দেশ দিলেন পত্তা তারপরে মদেরাম হয়ে যেতার পক্ষে আয়াত না সে মদ হারাম হারাম হয়ে গেল এত বড় এত বড় মর্যাদার আধিকারিক তারপর আরেকটা জিনিস আমাদের বুঝতে হবে আল্লাহ নবীর অসুস্থতার সময় কাকে? সবাই করলেন তাহলে করুক আল্লাপে ওখান থেকে বললেন কিন্তু মানুষ কিন্তু বুঝতেছিল দ্বিতীয় নাম্বারের কে আছে পরপর দুইটি কন্যা দান করেছিলেন রসুলাম নিজের জামাই বানিয়েছিলেন দুইটি কন্যা দান করে প্রথমে এক কন্যা দিলেন তিনি এন্তকাল করার পরে রসুল্লা সাল্লাম আরাক কন্যা ওসমানদুলনুরাইনকে দান করলেন এটা ছিল তার জন্য একটি বিশেষ মর্যাদা এই জন্য তাকে নুরাইন বলা হয় অনুরূপভাবে ওসমান ওসমান্দ নুরাইন রাজি আল্লাহ তাল আনহুর ব্যাপারে হাদিসা আসছে রসুল্লাহ সাল আল্লাহ সাল্লাম কোনো সময় রান খুলে বসেছিলেন আবু বাকরের সিদ্দিক আসলেন রান ঢাকলেন না ওমরে ফারুক ঢুকলেন তবুও রান ঢাকলেন না ओसमान जन्नुर आशार खबर शुने पर जिज्ञेस फेरस्ता जाए फेरस्ता जाी सम्मान कर लज्जा बोध कर देखे लज्जा बोध करब ना अल्लाह अकबर सुभान अल्लाह बिहान देहि सुन এই মজলুম সাহাবিকে যেদিন বাড়ি থেকে ঘেরাও করা হলো হত্যা করার জন্য তখন তিনি নিজেই বলছিলেন একজন মানুষকে হত্যা করতে হলে তিনটি অপরাধ জরুরি সে যদি হত্যাকারী হয় অথবা সে যদি বিবাহ করার পরে অপকর্মে লিপ্ত হয় অথবা দিন থেকে সে ফিরে গিয়ে মোর্তাদ হয়ে যায় আমি ইসলাম গ্রহণ করার পরে মানুষকে হত্যা করা তো জাহেলিয়াতের জামানায়তেও কোনোদিন মানুষকে হত্যা করিনি ইসলাম গ্রহণ করার পরে আমি অপকর্মে লিপ্ত হওয়া তো দূরে কত জাহিলিয়াতের জামানাতেও কোনোদিন অপকর্মে লিপ্ত হই নেই আমি ইসলাম থেকে মোরতাদ হইনি আমি কি তোমাদের জন্য বীরে রোমা খরিদ করে দেই নেই বীরের রোমা হলো মদিনার একটি কুয়া মদিনার মুসলমানদের যখন পানির কোনো ব্যবস্থা ছিল না এই সাহাবি রাজিয়াল্লাহ তালানহ জান্নাতের আশায় রসুল্লাহ সাল্লা নির্দেশে রোমা নামক এক হাজার স্বর্ণ দিয়ে রোমা নামক কুয়া খরিদ করে সকল মানুষের জন্য পানির ব্যবস্থা করে দিয়েছিলেন দিয়ে আমি নিলাম রাজি আল্লাহ আনহুম তিনি মুসলমান হয়েছিলেন সম্মানিত পৃথিবীর দর্শক শ্রোতা আমরা ছোট্ট একটি বিরতির পরে আবার ফিরে আসবেন শাহ্লাহ তখন আবার আমাদের এই বিষয়ে বিস্তারিত কথা হবে সকল সাময় মর্যাদাপূর্ণ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 আমার দেখুন পুনঃ সম্প্রচার সকাল দশটায় বাংলাদেশে ইস টিভি বাংলায়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 সারা বিশ্বের সম্মানিত দর্শক ও শ্রোতা মন্ডলী আমরা সামান্য বিরতির পরে আবার আপনাদের সামনে গনের মর্যাদা এবং অধিকারের আলোচনা নিয়ে ফিরে এসেছি তারপরে মদের ব্যাপারে বারবার বলতেছিলেন আল্লাহ যদি মদের তোমার পক্ষতে আয়াত ধাপে যে মদ আমির বানিয়ে পাঠালেন কাকে আবু বকরাজ প্রথম একদিন শুধুমাত্রের কি কারণে দেরি হচ্ছিল সবাই করলেন তাহলে অমর ইমামতি করুক আল্লাহ নবীর টি বললেন পরপর দুইটি কন্যা দান করেছিলেন রসুল নিজের জামাই বানিয়েছিলেন দুইটি কন্যা দান করে প্রথমে এক কন্যা দিলেন তিনি এন্তেকাল করার পরে রসলুল্লাহ সাল্লাম আর এক কন্যা ওসমান্দ নুরাইনকে দান করলেন এটা ছিল তার জন্য একটি বিশেষ মর্যাদা এই জন্য তাকে নুরাইন বলা হয় অনুরূপভাবে ওসমান্দ নুরাইন রাজি আল্লাহ তাল আনহুর ব্যাপারে হাদিসা আসছে রসল্লাহাল্লাহ সাল্লাম কোনো সময় রান খুলে বসেছিলেন আবু বাকরেন সিদ্দিক আসলেন রান ঢাকলেন না ওমরে ফারুক ঢুকলেন তবু রান ঢাকলেন না ওসমানজন্যাইন রাজিয়াল আসার খবর শুনে তিনি রান ঢেকে ফেললেন কাপড় চোপড় ঠিকঠাক করে বসার পরে জিজ্ঞেস করা হলো যে আপনি এমন কেন করলেন যে আমা আস্তাহি নিম্মা ইয়াস্তাহি মিনহুল মালায় ফেরস্তা যাকে দেখে সরম পায় ফেরেস্তা যাকে দেখে সমীহ করে সম্মান করে লজ্জাবোধ করে আমি কি তাকে দেখে লজ্জাবোধ করব না আল্লাহ আকবার সোভান আল্লাহ বি হামদেহ এই মজলুম সাহাবিকে যেদিন বাড়ি থেকে ঘেরাও করা হলো হত্যা করার জন্য তখন তিনি নিজেই বলছিলেন যে একজন মানুষকে হত্যা করতে হলে তিনটি অপরাধ জরুরি সে যদি হত্যাকারী হয় অথবা সে যদি বিবাহ করার পরে অপকর্মে লিপ্ত হয় অথবা দিন থেকে সে ফিরে গিয়ে মোর্তাদ হয়ে যায় আমি ইসলাম গ্রহণ করার পরে মানুষকে আমি ইসলাম থেকে মুরতাদ হইনি আমি কি তোমাদের জন্য বীরের রোমা খরিদ করে দেই নেই রোমা হলো মদিনার একটি কুয়া মদিনার মুসলমানদের যখন পানির কোনো ব্যবস্থা ছিল না এই সাহাবি পাঠিয়েছিলেন দূত হিসাবে নিজে ডানের কিছু জানা আছে আপনার যদি একটু যোগ করেন্লাহ তিনি তো বাচ্চাদের ভিতরে সর্বপ্রথম তিনি মুসলমান হয়েছিলেন শেখ ইউসুফ আব্দুল মজিদ সাহেব অনেক রসুলি খাইবার যুদ্ধে ঘোষণা দিয়েছিলেন যে কাল আমি এমন একজন লোকের হাতে ঝান্ডা দেবো ভালোবাসেন এবং তার হাতে দিয়ে আল্লাহাল যখন সকাল হলো তো করল হম সবাই আল্লাহ রসুলের সামনে মসজিদে গিয়ে উপস্থিত এবং সবাই চাচ্ছেন যে এটা আমাকে দেওয়া হোক কারণ এরা একটা বিরাট সম্মান একদিকে আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসেন রসুল এই সার্টিফিকেট দিচ্ছেন যাকে আল্লাহ এবং আল্লাহ রসুল এবং বিজয়ের কথা আছে সবাই গিয়েছেন কিন্তু আলী রাদ আল্লাহ তিনি উপস্থিত হন নাই রসুল সাল্লা আলী আলী কোথায় বলা হলো যে ই না হো এসি আই না হু তার চোখে একটু অসুবিধা আছে তো রসুল পাঠিয়ে দিলেন তাকে কিছু থুথু নিয়ে চোখে লাগিয়ে দিলেন এবং কার্নাস তাকি খত্তু যেন চোখ এরকম ভালো হয়ে গেল যে কোনোরকম কোন শেখায় ছিল না অতঃপর তিনি খোলাফায় রাশেদিনের অন্তর্ভুক্ত দ্বিতীয় বিষয় যেটা সেটা হলো যে তিনি মুবাসার না তৃতীয় বিষয় যেটা সেটা হলো চতুর্থ বিষয় যে রসুলের সবচেয়ে কনিষ্ঠা কন্যা এবং সবচেয়ে প্রিয় পাত্রী যেটা কলিজার টুকরা আলী আবিব রাজিয়া আল্লাহন হাতে তিনি উঠিয়ে দিয়েছিলেন রানাতাই এবং মোবার এই যে বুখারির হাদিসের যে অংশ রসুল জিজ্ঞেস করলেন মানিল মুহ যখন মহাবিয়া সম্পর্কে জিজ্ঞাসা করা হলো তিনি বললেন যে আল্লাহ পাক যার কথা শুনেছেন শুনেছেন আল্লাহ কথা লিমান করে আল্লাহ করে রাজি আনহু যাকে গভর্নর হিসেবে টিকিয়ে রেখেছিলেন এলাকার মানুষ তাকে এতটাই সুশাসক হিসেবে ভক্তি শ্রদ্ধা করতেন তার কাছ থেকে কোনদিন তার বিচ্ছিন্ন হন নাই গিয়ে হাতে বায়াত করে খেলাফত তার হাতে ছেড়ে দিয়েছিলেন আল্লাহ বলেছেন আল্লা সেই ভবিষ্যৎবাণী অনুযায়ী মেনে ইসলামী শান্তি প্রতিষ্ঠা করেছিলেন সুতরাং কোনো কথাই থাকে না একটু তার ফজিল যদি বলেন আলোচনা শেষ পর্যায়ে স্ত্রীদের মৃত্যু তার কুলে হয়েছে আল্লাহ যে অনেক সময় মদিনাবাসীরা যেদিন আমাদের সময় কেন হাদিয়া আসেনা তো আল্লাহ রসুল্লাহ বললেন যে জিবেল আমিন তিনিও তো আমি যখন তার কাছে থাকি তখন জিবেল আমিনও সেই দিনই আমার কাছে বেশি আসেন বহু পুরুষই বড় বড় মর্যাদা লাভ করেছে তবে নারীরা কম মাত্র তিনজন এ কথা বলার পরে তিনি প্রথমে বললেন যে এমরা তো ফেরাও ফেরাউনের আসিয়া তারপরে তিনি বললেন বেঞ্ এমরানের মেয়ে মারিয়াম তৃতীয় ব্যাপারে তিনি বললেন যে আয়েসার সম্মান সকল নারীর ওপরে যেমন ভাবে সারিদ খাদ্যের একটা মর্যাদা সকল খাদ্যের উপরে গোস্তের ঝোলে রুটি ভিজালে তাকে সারিদ বলা হতো আমাদের ভুলে যাবে না আয়সা রাজি এসেছেন অনেক পরে চারজন আল্লাহ নবীর সঙ্গী হয়ে তিনি সকল কিছুর মোকাবেলা করেছেন এবং অর্থনৈতিক আল্লাহ পিছনে থেকে যারা দিনের জন্য যুদ্ধ করেছেন জীবন দিয়েছেন তৈর প্রতিষ্ঠা করেছেন শরীয় বিস্তৃতি আপ করেছেন কোরআন সুনার যারা অতন্ত্র প্রহরী ছিলেন যাদের এই ব্যাপারে বলা হয়েছে তোমরা যদি সাহাবিদের বিশেষ করে খোলাফ হয়ে রাশেদিনের আদর্শ যদি ধরে থাকো তাহলেই তোমরা সঠিক পথে থাকবে না হলে তোমরা কুপথে চলে যাবে এমতো পরিস্থিতিতে কেউ যদি হজরত কে নিয়ে কথা বলেন কেউ যদি নিয়ে কথা বলেন কেউ যদি ওসমানকে নিয়ে কটুক্তি করেন কেউ যদি আমি মোয়াবিয়ার জেলা তারা নোকে নিয়ে কটুক্তি করে ভুল থাকতে পারে হজরত আলীকে নিয়ে বাড়াবাড়ি করেন কিংবা করেন হাসান হোসেন রাজেও তারা নোকে নিয়ে বাড়াবাড়ি কিংবা কমানো কিছু করেন যার বুকের মধ্যে আল্লাহ হয়েছে না আমরা কারা আর তারা কারা বে দু আমাদের করা যাবে না তাদের সানে এ কথা মনে রেখে আমাদের চলতে হবে আল্লাহ নবী তাদেরকে মর্যাদা দিতে বলেছেন আল্লাহ মর্যাদা দিতে বলেছেন এতটুকু বলেই আমরা আজকের এই আলোচনা সাহাবেদের মর্যাদা এবং অধিকার প্রসঙ্গে কথা বলে এখানেই আমাদের বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ ও বারাকাত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 कखो एक सहाजे हाथ मानुष्टर मुखे हासि फोटाते क्लो सामान्य एकहार होते महामूल्यवान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 ডোনে জাকাত পাঠিয়ে দিই টিভি কে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা শর্ট কোড থ্রি জিরো কোড আই বিও বি ডবল টু আই ব্যান জি বিভু এল ও আইডি থ্রি জিরো নাইন পাউন্ড অ্যাকাউন্ট